بسم الله الرحمن الرحيم هنا علم الجهاد على السواري يبشر بالملاحم والضرابي هنا معنى الخلافة قد تجلى وقام الشعر يحكم في الرحابي هنا علم الجهاد على السواري نحمده ونصلي على رسوله الكريم أما بعد هبريو غمّا إسلام رشوتنا لبنو تهكي অমুসলিমরা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে একজুট হয়ে কাজ করে আসছে তারা নিরলসভাবে অত্যন্ত সূক্ষ্ম নীতিতে আমাদের বিরুদ্ধে পূর্ণ উদ্যমতা ও তৎপরতার সঙ্গে কাজ করছে তাদের মধ্যে নিরুদ্ধমতার কোনো ছাপ ও চিহ্ন তারা সদা সর্বদা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে মিথ্যা পূর্বাকাণ্ডা ছড়াতে থাকে বিভিন্ন ষড়যন্ত্র পাকাতে থাকে তারা সার্বক্ষণিক ইসলাম ও মুসলিমদের নিশ্চিহ্ন করার চক্রান্তেই মেতে থাকে অধুনা বিশ্ব তার একটু ব্যতিক্রম নয় যুগের হুবালরা আজ নানা মিথ্যা ও অনেক মুসলিম ভূখণ্ডকে ধ্বংসস্তূপে পরিণত করছে একের পর এক ভূখণ্ড তার মাটির সাথে মিশিয়ে দিচ্ছে প্রতিনিয়ত মুসলিম মা ভুন্দের ইজ্জত আবরুল লুণ্ঠন করছে এতে তারা বিন্দু মাত্রও খুণ্ঠাবোধ করছে না শুধু তাই নয় বরং তাদের এসবের বিরুদ্ধে মুসলিম যুবকদের রুখে দাঁড়ানোর মনস্তাত্ত্বিক অবস্থা ও হিম্মটুকু নষ্ট করে ফেলেছে তাদেরকে রুখার মনো মুসলিম যুবকদের অন্তর থেকে বের করার যত আয়োজন তার সবই তারা করেছে কখনও তারা মুসলিম যুবকদের ব্যস্ত রেখেছে মদের নেশায় কখনো তাদেরকে মাতিয়ে রেখেছে জোয়ার আসরে আর কখনও ডুবিয়ে রেখেছে দুনিয়া বিনানা ব্যস্ততায় এভাবেই আমাদের শত্রুরা আমাদেরকে সরিয়া বিরোধী এসব অশ্লীল ও অর্থহীন কাজে বিভুর রেখে আমাদেরকে জেহাদ থেকে বিমুখ করে রেখেছে শত্রু প্রতিহত করার একমাত্র বিধান হল জেহাদ এই ভবনের জন্য মুসলিম যুবকদের অন্তরে উদয় না হতে পারে সেজন্য তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে এমনকি তারা জিহাদের বিরুদ্ধে मिथ्याप्रबाकांडा छड़िए मुस्लिम देखा मार पे फिलते सक्षम हो है मुस्लिम युवक के जेहदे विमुख रखार उद्देश्य जेहर बिुदे कूटसारटना करते को धरण कमती कर तेहद और जेहर प्रस्तुति के जंगीबाद सन्सबाद उग्रबाद चरमपन्था एना अपबाद दिए तर दमिए रखार अवचेष्टा करे जातु गगन घर रजन आधार छेदे भूर रवि उदित हो इन्शा अल्लाह सत्य तक एम एक समय उपनीत हो যখন সর্বত্রেই উমার সিংহ শাবকরা কুফ্ফারদের সমস্ত পূবাগণ্ডার বেড়া জাল ছিন্ন করে জেগে উঠতে শুরু করেছে তাদের অন্তর আজ জেহাদের আশায় অলঙ্কিত আজ তাদের চিন্তা চেতনা জেহাদের আলোয় আলোকিত তাদের হৃদয়ে জেহাদের ভালোবাসার ফুল ফুটতে শুরু করেছে তারা আজ মিডিয়া পাড়ায় জেহাদের শোভা খুঁজে বেড়ায় তাদের কথা ও কাজেকর্মে জেহাদের উদ্যমতা ফুটে উঠে মুসলিম যুবকরা আজ জানতে পেরেছে তাদের সোনালি ইতিহাস তারা ভাবতে শিখেছে তাদের আলোকিত ইতিহাস নিয়ে ता पुनरता फिरिएने उजल भविष्य गड़ार प्रत्यय सामने अग्रसर हर रुखवार साध्य कारण ही इंसाह इसलमर यह जिहदाद इतिहा बाके तैरि नतून नतून अनेक अध्याय रचना कर इतिहास ग्रंथावलित अनेक पाठ ए जेहा द्वारा इसलमाम और मुसलिम दीप्तिमान इतिहास रचित होनी मुस्लिम जेहद फरज हवारूर्वपर अवस्थार प्रति दृष्टि निबद्ध करूब सहजे जेहर माहभव करतेबें জিহাদ ফরজ হওয়ার পূর্বে মুসলিমরা মক্কায় খুবই দুর্বল ছিল কোরেশ কাফেররা মুসলিমদেরকে নানা উপায়ে জুলুম নির্যাতন করত কিন্তু তখন মুসলিমরা তাদের প্রতিহত করতে পারেনি সে সময় যারা ইসলাম গ্রহণ করত কুরাইশদের কষ্ট ও নির্যাতনের ভয়ে প্রকাশ্যে তাদের ইসলাম গ্রহণের ঘোষণা দিতে পারত না শুধুমাত্র আমর রাদি আল্লাহ তাল হোচাড়াকে হই তখন প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিতে পারেনি আমরা যদি রাসুলসাল আলি ওয়সালামী হিজরত পরবর্তী অবস্থার দিকে লক্ষ্য করি তাহলেও দেখবো যে রাসুলসলোল্ল্লাহ আলি ওয়া মদিনাই হিজরত করে ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন তারপর মদিনা থেকে রাসুন সোল্ল্লাহ আলিহিহি ওয়াশাল্লাম বিভিন্ন বাহিনী প্রেরণ করেছেন তখন লোকেরা দলে দলে মদিনাই হিজরত করতে শুরু করলো। তারা প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিতে লাগলো। আরবের বিভিন্ন গুত্র থেকে অনেকেই ইসলামের ছায়াতলে প্রবেশ করতে আরম্ভ করলো এ জিহাদের মাধ্যমেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে জিহাদের মাধ্যমে পুরো আরব উপদ্বীপে ইসলাম ছড়িয়ে পড়েছে এমনকি মুসলিমরা কিসরা ও কাইসারের মতো রাষ্ট্রের অধিকারী হয়েছে এ জেহাদের মাধ্যমেই এর মাধ্যমেই মুসলিমরা গোটা জগতের নেতৃত্ব প্রদান করেছে উপরোক্ত কিঞ্চিত আলোচনা থেকে জেহাদের মাহাত্ম খুব সহজেই অনুমেয় হওয়ার কথা সাথে সাথে আমাদের এই বিষয়টিও মাথায় রাখতে হবে যে জিহাদ সরিয়াসমত পন্থাই হলেই তবে তা জিহাদ অন্যথায় তা চিতনাফা বই আর কিছুই নয় সুতরাং ইসলাম ও মুসলিমদের রক্ষায় সরিয়ে নির্ধারিত এই বিধানের ব্যাপারে প্রতিটি মুসলিমের স্বচ্ছ ধারণা থাকা একান্ত প্রয়োজন তাদের জানা থাকা প্রয়োজন জেহাদ কখন ফর্জে কিফায়া আর কখন ফর্জে আইন তাদের জানা থাকা প্রয়োজন জেহাদ কত প্রকার কী কী উপায়ে জেহাদ করতে হবে জেহাদ কাদের উপর আবশ্যক সামরিক প্রশিক্ষণ কাদের উপর আবশ্যক ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় তাই আমরা দিন এবং উম্মার কল্যাণকামিতায় জেহাদ সিরিজ শিরোনামে ধারাবাহিক কিছু পর্বে এই বিষয়গুলোর উপর সংক্ষিপ্ত আলোচনার প্রয়াস পাবো ইনশাআল্লা আল্লাহ তাল আমাদের কাজগুলো সহজ করে দিন সার্বক্ষণিক আমাদের উপর তার সাহায্য অবতীর্ণ করুন আমিন